সাউল রাজিলাহতালাহতে বর্ণিত যে একজন মহিলা এসে রসুল সাল্লু আল্লাম এর কাছে নিজেকে পেশ করলেন এক ব্যক্তি বলল হ্যা আল্লাহ তাকে আমার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ করিয়ে দিন তখন নাবি সাল্লাহ সাল্লাম বললেন তোমার কাছে কি আছে সে উত্তর দিল আমার কাছে কিছুই নেই রসুল সাল্লু আলু সাল্লাম বললেন যাও তালাশ করো কোনো কিছু পাও কি না দেখো যদি একটি লোহার আংটিও পাও লোকটি চলে গেল এবং ফিরে এসে বলল কিছুই পেলাম না এমন কি একটি লোহার আংটিও না কিন্তু আমার এ তহবন্দ আছে এর অর্ধাংশ তার জন্য সাহুল দিলাহতআ আলাহু বলেন তার দেহে কোনো চাদর ছিল না অতএব নবী সাল্লু আল্লাহ সাল্লাম বললেন তোমার তহবন্দ দিয়ে সে কী করবে যদি তুমি এটা পর মহিলা শরীরে কিছুই থাকবে না আর যদি এটা সে পরে। তবে তোমার শরীরে কিছুই থাকবে না এরপর লোকটি অনেকক্ষণ বসে রইল এরপর নবী সাল্লু আলু সাল্লাম তাকে চলে যেতে দেখে ডাকলেন বা তাকে ডাকানো হলো এবং বললেন তুমি কোরআন কতটুকু জানো সে বলল আমার অমুক অমুক সুরা মুখস্থ আছে এবং সে সুরাগুলোর উল্লেখ করলো তখন নব্বিশাল্লু আলুসাল্লাম বলেন তুমি যে পরিমাণ কোরআন জানো তার বিনিময়ে তোমাকে এর সঙ্গে বিয়ে দিলাম